সালামুকম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ও নুসল্লিআলা রসুল করিম ও আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ পিভি বাংলার দূরের কাছে সম্মানিত দর্শক। মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার অনেক আর এই কুসংস্কার সম্পর্কে আমাদের কারো ধারণা আছে কিন্তু সামাজিক প্রতিবন্ধকতা আবার এমন কিছু কুসংস্কার আছে যেগুলিকে আমরা কুসংস্কারই মনে করি না এমন সব বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকে সামষ্টিক আলোচনা মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার শীর্ষক এই পর্বে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত বারকবাদ জানাচ্ছি আমাদের আজকে যে অংশ নিয়ে আলোচনা করব সেটি হলো আকিদা সংক্রান্ত কুসংস্কার অর্থাৎ এমন কিছু কুসংস্কার আছে যেগুলি কোরআন সন্ন্যাহের সমর্থন নেই অথচ মানুষ সেগুলিকে আঁকিদা মনে করি। অথবা সেগুলিকে আশ্রয় মনে করেই করে আসছে এসব বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকে এই আলোচনা অনুষ্ঠান আর এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে যে বিজ্ঞ আলোচক মন্ডলী যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব আমার উপবি আছেন বিশিষ্ট আছেন বিশিষ্ট আলম শেখ মুখলাদ এবং আমার সর্ব বামে আছেন বিশিষ্ট আওয়াল শেখ শহীদুল্লাহ খান মাদানীকুমাত সমাহিত সুদী আপনাদের সাথে রয়েছে আমি হারুন হোসেন বলছিলাম কুসংস্কার শব্দটি আমাদের কাছে পরিচিত কিন্তু এই কুসংস্কারগুলি কিভাবে আমাদের আখিদার মধ্যে ঢুকেছে আর আমরা গুরু করেও টের পাচ্ছি না বরং এই বিভ্রান্তির বেড়া জালে আবেষ্টিত হয়ে পড়েছি এহেন কুসংস্কার থেকে মুক্ত হওয়া একান্তই প্রয়োজন নতুবা ইমান বাঁচানো দূরও হয়ে পড়বে আসুন এ সকল বিষয়ে আমরা আলোচনা শুনি প্রথমে আমরা আলোচনা নিয়ে আসব যে আমাদের সমাজে কিছু আছে যে কু লক্ষণ বা শুভ অশুভ লক্ষণ নির্ণয় করা জাতীয় কুসংস্কার তো সে এ ব্যাপারে একটু আলোকপাত করে আলহামদুলিল্লাহ ওসসালাম আল্লাহ রাসুলিল্লাহাবাদ শুভ অশুভ গ্রহণ করা বা কোনো জিনিসকে কুলক্ষণে মনে করা এটি চাহিলি যুগের একটি অপসংস্কৃতি অপবিশ্বাস যে জাহিরি যুগ বলতে আমরা বুঝি যে কাজগুলি অজ্ঞতার কারণে মানুষ করেছে বা যে কাজটি কোনো অজ্ঞ ব্যক্তি করেছে আর মানুষেরা তার অনুকরণ করে সেটা করতে শুরু করেছে তো আসলে অজ্ঞতার কারণেই মানুষের অন্তরে এগুলো দানা বেঁধে ওঠে তো নবী সাল্লাহ আলিয়াল্লাম কুসংস্কার সম্পর্কে তিনি বলেছেন আত্মীয়ারাত শেরখ অর্থাৎ যে কোনো কুলক্ষণ গ্রহণ করা এটা একটি মান শির্ক মানে রদাতন ফকদাসা যে এই ব্যক্তিকে কোন কুলক্ষণ কোনো কাছ থেকে বিরত রাখল সে গর থেকে বের হচ্ছে একটা জিনিস দেখে সে মনে করল এটা তো কুলক্ষণ হয়ে গেল একটা ফকির দেখল বা একটা খালি কলসি নিয়ে কেউ আসতে দেখলো মনে করলো যে এটা একটা কুলক্ষণ তো যাকে তার কোন পরিকল্পনা থেকে কোনো কুলক্ষণে বিরত রাখে এটা সে একটা শির্ক করলো আল্লার সাথে সে সিরিপ করল কারণ যেই জিনিসটা সে দেখলো সেই জিনিসের মধ্যে এমন কোনো ক্ষমতা নেই যে তার ওই কাজের মধ্যে কোনো বাধা সৃষ্টি করতে পারে যেমন আরবরা কুলক্ষণকে আত্মীয়রা বলে আরবরা কোনো কাজ করতে যাওয়ার আগে যুগে চাহিলি যুগে তারা পাখির বাসায় যেত গিয়ে একটা চিৎকার করতো পাখির বাসার সামনে পাখি যদি বাম দিকে উড়ে যেত তাহলে কুলক্ষণ আর যদি ডান দিকে যেত তাহলে ঠিক আছে তো এই যে পাখি বাম দিকে গেল। এটাকে তারা কুলক্ষণ মনে করে ওই কাছ থেকে আজকে যাত্রা করা শুভ হবে না তারা বিরত হয়ে যেত এটা জাহিলি অব্যাস নবীদাত যে নিজে কোনো জিনিসকে কুলক্ষণ হিসেবে। মনে করলো আত এর আলাহ অথবা তার জন্য কেউ তার অর্ডারে কেউ একটা জিনিস করে দেখলো তাহলে থাকতে হবে জি আসতেছি আপনার কাছে এই যে কুলক্ষণ নির্ণয় করা আমাদের সমাজে আরো কিছু কুলক্ষণ বিষয় আছে সেগুলি একটু তুলে ধরবেন সাথে সাথে এটা যে একজন মমিনের আখিদার যে বিরোধী অথচ কুসংস্কার এই বিষয়টা একটু আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ মোহতারাম শেখ ইব্রাহিম সাহেব খুব সুন্দর বলছিলেন বিষয়গুলি আসলে আমাদের সমাজে যেটি মানুষের শরীয়ত সম্পর্কে ইসলাম সম্পর্কে ইসলামী আকিদা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে সমাজে প্রচলিত যে প্রথাগুলি এগুলি মানুষ তখন বরণ করে নেয় এবং মনে করে এটাই হলো তার করণীয় যার কারণে মুসলিম হওয়া সত্ত্বেও তাদের মাঝে এই কুসংস্কার গুলি চলে আসে যেমন যেটা সুন্দর বলেছিলেন আমাদের সমাজে কিন্তু এই জাতীয় রয়েছে। সেটি বিভিন্ন দিবসে বিভিন্ন অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে পায়রা উড়ানো মানে এটার মাধ্যমেও কল্যাণ চাওয়া এটার মাধ্যমে কল্যাণ চাওয়া যে পায়রা ওড়ালে বরং অনেক লেখকও এই একটি প্রবাদ বাক্য হিসেবে ব্যবহার করে যে তিনি বর্ণনা করলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন ইনামুখর কেবল এগুলি থেকে মুক্তি পেতে পারে কারণ একজন মমিন তার কল্লা অকল্যাণের ক্ষেত্রে সে ভরসা করবে আল্লা উপর। আল্লাহ রাবুল্লাহ আলমিনে কল্যাণ দেওয়ার মালিক তিনি আমাকে বিপদ থেকে মুক্তি দানকারী তিনি আমাকে কল্যাণ দিতে পারেন আবার অকল্যাণও আমাকে ফেলে দিতে পারেন সুতরাং একজন মমিন এ সমস্ত কুসংস্কার বিশ্বাস কখনো পোষণ করবে না যে এটা দেখলে বা এটা ঘটে গেলে বা সামনে দিয়ে কাক উড়ে গেলে বা আরও কিছু এরকম কিছু হলে আমার যাত্রাটা আজকে অশুভ হয়ে যাবে তাই আমি ফিরে চলে আসব। কারণ আমার ভাগ্যে আজকে ভালো আছে কি না এটা তো আমি অগ্রিম জানি না কিন্তু একটা লক্ষণ দেখে আমি যেন নিজের জন্য অশুভ আমি ডেকে নিয়ে আসলাম যে আমার ভাগ্যেই বলি তাহলে আজকে অশুভ রয়েছে তাই আমি বের হলাম না আর করলাম না সে কাজটাকে বর্জন করলাম এটি দুটি বিষয়ের একটি পরিপন্থী বিষয় এটা নবী সালাম ক্ষেত্রে একটি বিষয় বলেছেন এটাও একটু জেনে রাখা উচিত তিনি বলেন যে ওয়ালাকি ওহিবু আল আমার কাছে প্রিয় ভালো জিনিস হচ্ছে আপনি আজকে আপনি সফল হবেন এইরকম একটা সুসংবাদ দিচ্ছে যার ফলে আপনি আরো উৎসাহী হয়ে সেই কাজটাকে আল্লাহ আল্লাহর প্রতি যেন আরো আস্থা আগ্রহ বেড়ে যাবে যার ফলে আপনি সেই কাজটা আরো যে এখন সহজ হয়ে যায় সোহেল সহজ হওয়া এটা সুন্দর নাম পেয়ে চুক্তির দরজা খুলে গেল আসলে সেটা খুলে গেল ভালো কথা আমাদের সমাজে এইরকম কিছু কুসংস্কার তার প্রত্যেকটি হারাকাত শকুনাথ অর্থাৎ চলা ফিরা উঠা বসা সবটাই আবাদ যদি আল্লাহ আল্লাহ বা এক কথায় যে কাজ আল্লাহ পছন্দ করেন যে কাজে আল্লাহ সন্তুষ্ট সেটাই যদি যেই কাজই হোক আমরা যে সমস্ত পুরো জিন্দি গিয়ে কিন্তু আজকে ইসলাম না জানার কারণে আমরা মমিন হয়ে মুসলমান হয়ে কুসংস্কারগুলো আমাদেরকে গ্রাস করে রেখেছে তার মধ্যে মাসা এগুঞ্জ যা বললেন আমি আরও সংস্কার জানি যা আমাদের বিভিন্ন দেশের শুনেছি এলাকায় এলাকাভিত্তিক সংস্কার রয়েছে দেশব্যাপী সংস্কার রয়েছে তার মধ্যে একটা কো সংস্কার রয়েছে বাড়ির থেকে বের হতে কেউ যদি কোনো কিছুতে আঘাত পেয়ে যায় এটা একটা শুভ তারপরে চলতে চলতে আরো কুসংস্কারের কথা বলা হয় যে পিছন দিকে ঘুরে তাকানো যাবে না পিছন দিকে ঘুরে তাকানো হলে বোঝা যাবে যে সামনে কাজের চাহিদা কাজে এখানে বাধা আছে ঘুরে আসবে তারপরে অনেক সময় বের হয়ে পর এই যে কুসংস্কার গুলো এগুলো আসলে সরিয়ে সম্মত না এগুলো আমরা আসলে যেটা মনে করছি যে এগুলো বেধর্মীদের থেকে এসছে ধন্যবাদ আপনাকে সম্বন্ধিত যেটা হচ্ছে আমাদের ছোট একটা বিরতিতে কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ এই আলোচনায় আশা করবো কেউ ধরে যাবেন না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 इसलम बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम इस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 সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত বিরতির পর সম্মানিত শুধু দর্শক আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানটি অত্যন্ত উপাদেয় অত্যন্ত কল্যাণকর আমরা কিন্তু সরল মানুষ মুক্তি চাই নাজাজ চাই ভালো কাজ করতে চাই কল্যাণের পথ চলতে চাই অকল্যাণ থেকে বাঁচতে চাই কিন্তু অজ্ঞতা অজ্ঞতাপোষত কিংবা সামাজিকতা লৌকিকতা বিভিন্ন কারণে কিছু কুসংস্কারে জড়িয়ে পড়ছি যা আমাদের ইমান আমলের পরে হুমকি হয়ে যাচ্ছে এমন সব কুসংস্কার নিয়ে গেল মানে এটার দাত্রা ভালো না তার কেউ বলে ঘর থেকে বের হয়ে যদি কোনো বিধবাকে দেখে ফেললো হয়ে গেল কেউ বা নিঃসন্তান কোন মানুষকে দেখে ফেললো বলে আটকরা প্রথম নজরে পড়েছে খালি কলসি দেখে ফেললো নজরে খালি দেখল যাত্রা অবশ্যই উচিত না হলে কিন্তু ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে একসময় আচ্ছা আরো কিছু বিষয় আমাদের সমাজে আছে যেগুলি আপনারা উল্লেখ করবেন তার পাশাপাশি দেখা যাচ্ছে মানুষ কিন্তু আমাদের দেখা যায় আলী তো আসলে আমাদের সমাজে হাজ আলীকে কেন্দ্র করে তারা এটা দিয়ে থাকে হাজ আলীকে নিয়ে আবদুল্লা সাবাইহুদি সে একটা মারাত্মক কুসংস্কারের জন্ম দিয়েছিল পরিকল্পনা করে ইহুদিরা পরিকল্পনা করে ধর্মগুলিকে নষ্ট করে সে করার জন্য পরিবারের বিষয়ে মারাত্মক ধরনের অতিভক্তি দেখাতে শুরু করলো মানে লক্ষণ যে বলা হয় কথাটা বাস্তব তখন অতিভক্তিমূলক আলী তাদের একদল তিনি গর্তের মধ্যে পুড়িয়ে হত্যা করেছিলেন এবং তারপর আপনাকে আল্লাহ আরো দেখছি হ্যাঁ তখনই তিনি ক্ষিপ্ত হয়ে ফেলতেন তোমার আগে পরে হোসাইন অ্যাঁসাইন ও কার্বালার ঘটনাকে কেন্দ্র করে জিনিসটা হয়েছে তো সেখানে শাহাদাতো হজরত আলীও শহীদ হয়েছেন হজরত অমরের মতো লোক শহীদ হয়েছিলেন গালি দেয়া তো উমর কে গালি দিয়ে এক ধরনের যে মারাত্মক ধরনের বৈষম্য তৈরি করা হয়েছে সাহাবিদের বিষয়ে তো সেটা আমরা দেখি তো ইয়া আলী কিন্তু ওই শ্রোত ধারাই এখানে আমাদের দেশে ঢুকে গেছে মানুষ যে কোন একটা গাছ কাটার সময় বা ভারী কোন জিনিস তোলার সময় বা মারামারি লাগলে কোথাও ইয়া আলী বলে একটা তারা শক্তি সঞ্চয় করার চেষ্টা করে এটা তো মারাত্মক এটা তো শিরকে আকবার হয়ে যাবে কারণ মা আল্লাহ আহাদা আল্লাহ বলেছেন যে আল্লাহ সাথে আর কাউকে ডেকে জামিয়া সকল শক্তির উৎসাহ হলেন একমাত্র আল্লাহ আল্লাহ ধ্বংস হক খাইবার এইভাবে তিনি তাকবিদ দিয়েছেন এবং কোনো যুদ্ধের মধ্যে সাহাবাই কেরাম তাকবিদ দিয়ে তারা শক্তিশালী এখন আল্লাহ আকবার বললে কত বড় সহাব আল্লাহ আকবরের দ্বারা তো সাথে সাথে লিখিত হয়ে এটামা সবচেয়ে প্রিয় কালেমা আহবুল কালাম আরবাহ এই যে চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথাগুলির মধ্যে চারটি কথা হলো তো সেখানে আল্লাহ আকবর কে তুলে দিয়ে সেই জায়গায় ইয়া আলিয়ানা আমরা এসে মূলত ইহুদিদের থেকে ইহুদিরাই তৈরি করে এটা শিয়াদের নামে প্রকাশ করেছে লালন করে অর্থাৎ এই ধরনের কালচার এটি একটা শিয়াদের কালচার তখন সে আল্লা সুবাহর কাছে আহ্বান জানাবে আল্লাহ আকবার বলবে কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো মানুষের নামে শক্তি সঞ্চয়ের যদি ইচ্ছা পোষণ করে থাকে তাহলে কোনো সন্দেহ নাই এটা একটি বড় সাহেবের দিকে বিভিন্ন বাবা তারা এরকম কিন্তু করে থাকে এছাড়া এই সাথে আরো বলতে পারি আমরা আমাদের সমাজেও অনেকেই আমরা অসতর্কতাবশত যে কথাগুলি বলি চলতে ফিরতে ও মা ও একটু হয়তো আঘাত পেয়েছে ওমা ওমা শুরু করে। কেন বলবে। বলাটাও কিন্তু মুসলিম নাম নেবে। কারণ ওমা বলাটা হলো হিন্দুদের কালচার যারা মা দেবতাকে সবসময় স্মরণ করে সব সময় ডাকে বিপদ হলেও মা কে স্মরণ করে মা হলো তাদের কাছে দেবতা তাই এটা হলো তাদের সেরকি কালচার একটা কোন মুসলিম তার একটু হুচুট খেলে ওমা মা বলে চিৎকার দেবে এটা নয় ওমা ওবা ও আলী বা ইত্যাদি এগুলির পরিবর্তে একজন মুসলিম সে বলবে ইনারিল্লা আকবার যেখানে শক্তি সঞ্চয়ের জন্য ডাকবে বা আর এই কালচার অবশ্যই বর্জনীয় এগুলি শুধু কুসংস্কার যেমন খ্রিস্টানদের হলো তৃতীয়বাদ তারা ঈশা মারিয়াম এবং আল্লাহ তালাকে নিয়ে একটা জগা খিচুড়ির বিশ্বাস করে ঠিক তার ভয়ঙ্কর কথা হলো পাঞ্জাতন ওরা তিনজনকে দিয়ে একটা আর এরা পাঁচজন আলী হলো ফাতেমা আর হাসান হুসাইন এই পাক পাঞ্জাতন যেমন লালন বলে যে মা ফাতেমা আল্লাহর জননী ভাবে বুঝতে পারেন ফাতেমাকে আল্লাহর জননী বলতেছে লালন এবং মহাম্মদ সাল্লাহাল্লাম আল্লাহ বলে তারা বিশ্বাস করে যে তিনি আসছেন এইভাবে একটা মারাত্মক আল্লাহ বলছেন অবশ্যই তারা কুফরি করেছে যারা বলেছে যে আল্লাহ তিনজনের একজন তাহলে এখানে যদি মোহাম্মদ সাল্লাহামকে যারা আহাত বলে বিশ্বাস করে ফাতেমাকে নজ্লাহমিজ আলিক লালন যেটা বলেছে এই জাতীয় কোন বিশ্বাস করলে যখন দেখছি যে আমরা পাচ্ছি না অস্ত্র দিয়ে শক্তি দিয়ে তখন তারা কৌশলে ইসলাম ধ্বংস করার জন্য মুসলমান হয়ে যায় আর এরা তখন করলো কি মুসলমানদের মধ্যে বিবাদ এবং ভাগ সৃষ্টি করার জন্য পার্থক্য সৃষ্টি করলেন আমরা আব্দুল সাবার অনুসারী এই যে অতিভক্তির কথা বললেন অতিভক্তি হলো মানব জাতির প্রথম সর্বনাশের মূল কারণ প্রথম সেটা হলো ওই যে এই পাঁচ মূর্তি পাঁচ ব্যক্তি করতে আজকে আমরা জানাই প্রতিকৃতি বানাই মূর্তি বানাই সৌধ বানায় এটা কিন্তু অতিভক্তি রাস্তা বড় ভয়ঙ্কর রাস্তা জানান রাস্তায় শিয়ারা আপনার মসজিদে পর্যন্ত ছবি আটকা রেখেছে আলীর ছবি আটকা রেখেছে আর কোথায় আর একটা কবর কোথায় সে বৈতুল্লাহ বাদ দিয়ে কবরে যাওয়ার এই দৃষ্টতা মানুষকে কত অধঃপতনের অতল তোলে তলিয়ে দিয়েছে বিবেক কোথায় আব্রাহার যে ঘটনাটি পাখি দিয়ে এক মেসাখার করে দিলেন তাহলে আল্লাহ চান না পৃথিবীর কোথাও জাতীয় তো জাতীয় কোনো কারবার ভক্তিগুলি আরেকটা নিয়ে যদি কেউ এটা প্রয়োগ করে তাহলে আব্রাহার মত পরিণতির একটা তার জীবনে ক্ষেত্রে কিন্তু কুসংস্কার এই বিষয়গুলি যা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আলোচিত হলো একটু বিবেককে আমরা খুলি বিবেকের দরজা খুলি এবং চিন্তা ভাবনা করি যদি আমি এই কুসংস্কারের মধ্যে থেকে যাই তাহলে আমার ইমান কোথায় থাকবে আর আমি কি সত্যিকার অর্থে মুক্তি পেতে পারবো একটু বিবেককে প্রশ্ন করার আহ্বান জানি আজকের মতো বিদায় আরজ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক